আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ কুরআন ও সঠিক আদর্শ এমন সাইত্রিশেছি যা কুরআনে প্রায় এগারো হাজার একশো বার এসেছে আলহামদুলিল্লাহ ইহেদিনা সেরত আমাদেরকে সোজা সরল পথটি প্রদর্শন করুন এটা আমরা আগে লেসনে শিখেছিলাম আমরা আজকে লেসনে শিখবো যার অর্থ তাদের পথ যাদেরকে তুমি অনুগ্রহ দান করেছা মানে পথ মানে যাদের আন আম থেকে ইন আম মানে অনুগ্রহ করা আন আমা মানে তুমি অনুগ্রহ দান করেছো আলাই হিম তাদের উপর আলা প্লাস হিম অর্থাৎ তাদের উপর তাহলে অর্থ দাঁড়াচ্ছে তাদের পথ যাদেরকে তুমি অনুগ্রহ দান করেছ আমরা প্রতিদিন আয়নার সামনে নিজেদেরকে দেখি সুস্থ আছে কি না চেহারা ঠিক আছে কি না তাই না আমাদের জীবনযাপন কেমন হচ্ছে সেটা যাচাই বাছাই করে দেখার জন্য একটা মাপকাঠি বা স্ট্যান্ডার্ড দরকার আমরা মানুষরা অনুকরণপ্রিয় আমাদের চারপাশ থেকে আমরা প্রভাবিত হই সেটা ইন্টারনেটে টিভি দেখে সোশ্যাল মিডিয়াতে এসব সহ বিভিন্ন জায়গাতে অনুকরণ করার জন্য রোল মডেল দরকার আর শ্রেষ্ঠ রোল মডেল বা আদর্শ হলেন নবী রসুল সত্যবাদী শহীদ এবং সৎকর্মশীল বান্দারা এর মধ্যে আমাদের জন্য উম্মত হিসেবে সর্বপ্রথম ও সর্বোত্তম আদর্শ হল মোহাম্মদ সাল্লিয়া সাল্লাম কুরআনে আল্লাহ সুবহানহ তালা বলেছেন রসুল মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ আমাদের দিন ইসলামের বিভিন্ন অংশ যেমন ইমান ও সঠিক আকিদা মানুষকে দাওয়া দেওয়া মানুষের অন্তরকে পরিশুদ্ধ করা আল্লাহর আদেশ মেনে চলা ইত্যাদি সহ সব ক্ষেত্রে নবী সাল্লাহ সাল্লামের আদর্শ থেকে শিখতেই হবে সরল পথ তো আর কিছুই নয় বরং আল্লাহর মনোনীত দিন ইসলাম যা কুরআন ও সুন্না নিয়ে চলার পথটি সরল পথে চলার অনুপ্রেরণা পাওয়ার জন্য আমরা কুরআন পড়ব নবী সাল্ল্লাহ আলিয়াসাল্লামের আদর্শ ধৈর্য ধারণে আল্লাহর কৃতজ্ঞতা ও সুক্রিয়া আদায় সালাত আদায় আদম আলাাল্লাম ও ইউনুস আলাহিস্লামের আদর্শ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করায় নূ আলসালামের আদর্শ পাপাচারী মানুষদের দাওয়া দেওয়ার সময় ধৈর্য ধারণে মুসাল ইসলামের আদর্শ দিন প্রচারের ক্ষেত্রে চরম অত্যাচারের সামনেও নম্রতা বজায় রেখে কিভাবে দাওয়া দিতে হয় অত্যাচারের মুখে কিভাবে আল্লাহর জন্যই ধৈর্য ধারণ করতে হয় আইব আলাহ ইসলামের আদর্শ অসুস্থতা এবং বিপদ আপদ যত দীর্ঘই হোক না কেন কিভাবে ধৈর্য ধারণ করতে হয় কারণ আল্লাহ সহজতা তো আনবেনি লুদ আলাহ ইসলামের আদর্শ কিভাবে চারিত্রিক ও নৈতিক অধপতনে যাওয়া জাতিদেরকে সংশোধনের জন্য দয়া নিয়ে দাওয়াত দিতে হয় সোয়য়েব আলেসালামের আদর্শ কিভাবে প্রতারকদের দাওয়াত দিতে হয় এছাড়াও সাহাবিদের আদর্শ তবে ঈদের আদর্শ ও ইনাদের পথে চলা বিশেষজ্ঞ আলেমদের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে নবিরসুল সাহাবিরা যে পথে চলেছেন সেটাই সরল পথ লক্ষ্য করুন যিনি আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়ে দিচ্ছেন যে আমরা যেন তার কাছে সরল পথে চলার প্রার্থনা করি তিনি আল্লাহ আমাদের নিশ্চিত করে বলে দিচ্ছেন সেই সরল পথে চলার ব্যক্তিরা কারা আমাদের পূর্ববর্তীদের মাঝে কারা সরল পথে চলেছেন আল্লাহ যদি আমাদেরকে না দেখিয়ে দিতেন তাহলে যে কোনো ব্যক্তি নিজের ইচ্ছা মতো দাবি করত সেই দাবি সত্য মিথ্যা সেটা জানার কোনো উপায় থাকতো না এত বড় একটা বিশৃঙ্খলা থেকে তিনি আমাদের বাঁচিয়ে দিয়েছেন তাহলে আজকে পর্যন্তই পরবর্তী পর্ব দেখার অনুরোধ রইল আসসালাম আলাইকুম আহমতুল্লাহ